রহিম কু হুম হুম হিমসুর কুমালিমি সুদুর কৌমিমুম্লাহি মু হকিম তাদেরকে আল্লাহ রব আলমিন শাস্তি দিবেন তোমাদের হাতে ওয়ুহ জিহিম উদেরকে লাঞ্চিত করবেন ওয়ং আলাইহিম এবং তোমাদেরকে তাদের উপর সাহায্য করবেন আর মুমেন জাতির বক্ষকে প্রশান্ত করবেন এবং তাদের আল্লাপাক যার প্রতি ইচ্ছা দৃষ্টি দান করেন ও আলিমুল হাকিম আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আলিম সর্বজ্ঞ হাকিম প্রজ্ঞাময় ইয়াতুবুল্লাহ अर्थ एक हो जालपा दृष्टि दें অথবা আল্লাহ তোবা কবুল করেনি দুর্থই কোম তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। কাদের বিরুদ্ধে কাফেরদের কাফের যারা ইসলামের দাওয়াত কবুল করে নাই ইসলামের দাওয়াত কবুল না করা এমন একটা অপরাধ যে অপরাধের কারণে শাস্তি অবধারিত হয়ে যায় কি হয়ে যায় শাস্তি অবদারিত হয়ে যায় ইসলামের দাওয়াতের পরিমাপ হলো শুধু কাফেরদের কাছে ইসলামের সংবাদ পৌঁছে যাওয়া রসুল্লাহ আলিয়াসাল্লামকে তাদের অন্তর কে প্রশান্ত করা এইগুলো দায়িত্ব না একা মধ্যে আল্লাপ পরিষ্কার বলেন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 ওই ভূখণ্ডের সবার কাছে সংবাদ কি হয়ে যায় পৌঁছে যায় তো ওই সবার উপর তখন দাওয়াত কবল না করার কারণে শাস্তি বাস্তবায়ন কি হয়ে যায় বাস্তবায়নের ক্ষেত্রে সময় হয়ে যায় শাস্তি বাস্তবায়নের উপযুক্ত অবস্থা হয়ে যায় এরা শাস্তির উপযুক্ত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 তোমরা লাঞ্চনার সাথে জিজিয়া কি করো দেও এই হলো দাওয়াত এই হলো কি এরপরে এই জিজিয়া দিতে যদি তারা প্রস্তুত না হয় তাহলে তাদের উপর কি চলে আসবে আজাব চলে আসবে আজাবটা কিভাবে আসবে আজাবটা আসবে হলো হল তাদের সাথে তোমরা যুদ্ধ করো আল্লাহ তালা তাদেরকে কি দিবেন আজাব দিবেন এই যে তাদের কাছে সংবাদ পৌঁছে গেল ইসলামের ইসলামের আহ্বান পৌঁছে গেল যে মুসলমান হয়ে যাও এই আহ্বান পৌঁছে যাওয়ার পরে এরপরে তাদের কর্তব্য হল আহ্বান গ্রহণ করা যদি গ্রহণ না তাহলে তারা গেছে। উপযুক্ত আল্লাহর আজাবের উপযুক্ত কি তারা হয়ে পড়েছে এখন এই আল্লাহর আজাবটা তাদের উপর বাস্তবায়ন করবে কে তাও বিধান অবতীর্ণ হওয়ার আগ পর্যন্ত এই আজাব বাস্তবায়নের ব্যবস্থা ছিল যে আসমানি আজাদ দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া হইত কমকে পানি দিয়ে ইসলামের বস্তিকে উলটিয়ে দিয়ে দিয়ে এইভাবে ফেরাউনের কমরে এইভাবে কমকে আল্লাহ আলমিন আসমানি আজাদ দিয়ে কি করছেন ধ্বংস করে দিয়েছে বিধান পরিপূর্ণ হওয়ার পরে বিশেষত কোরআনের বিধানে এই শাস্তি কাফেরদের উপর বাস্তবায়নের দায়িত্ব হলো কাদের এই মানুষদের উপর আল্লাহ তালার বন্ধুদের উপর পাকের বন্ধদের উপর আল্লাহর সৈনিকদের উপর এটা যে পাকের সৃষ্টির উপর সেই কাজটার দায়িত্ব দিচ্ছেন কাদেরকে এই উন্মতের এই লোকদেরকে এই শাস্তিটা বাস্তবায়ন করবে কারা এই উন্মতের লোকেরা এই উন্মতের মহাম্মদী এদের বলেছেন আল্লাহ রব্বুল আলামিন যে তাদেরকে তোমরা কি করো কিলো তাদের সাথে তোমরা যুদ্ধ করো ইউ হুম কুম তোমাদের হাতে আল্লাহ তালা ওদেরকে শাস্তি দিবে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 তাহলে এই দুনিয়ার মধ্যে ব্যাপক শাস্তি আসবে এই শাস্তিতে কেউ পড়বে মুসলমানও পড়বে যে নামে মুসলমান এই আজাবটা বাস্তবায়নের দায়িত্ব হলো সৈনিকদের উপর এই সৈনিকরা যদি দায়িত্ব পালন না করে তাহলে সৈনিকদের সহকি করা হবে আজাবে ফেলা হবে তাহলে পৃথিবীরা তখন অশান্তিময় হয়ে যাবে পৃথিবীর মধ্যে আর কোন কি থাকবে না সুশৃঙ্খলা থাকবে না সব তাদের কাছে শত্রুদের সমপর্যায়ের কি নেই অস্ত্র শস্ত্র সর সরঞ্জামাদী নেই আর এটাই হয়ে আসছে সর্বযুগে দেখা গেছে যে মুসলমানদের বাহ্যিক শক্তিটা কাফেরদের বাহ্যিক শক্তির তুলনায় কি ছিল সত্যির তুলনায় কি ছিল কম ছিল সব যুগেই রসসুল ইসলামের সময় তো বটেই সাহাবাহরমের যুগে দেখা গেছে যে বাহ্যিক শক্তি মুসলমানদের সংখ্যা অস্ত্র শস্ত্র এগুলি কাফেরদের তুলনায় অনেক কি ছিল কম ছিল এক দিকে দেখা যায় যে তিন হাজার দিকে দেখা যায় এক লাখ একদিকে দেখা যায় তিরিশ হাজার দিকে দেখা যায় দুই লাখ এক দিকে দেখা যায় তিরিশ হাজার দিকে দেখা যায় দশ লাখ এক দিকে দেখা যায় বিশ হাজার দিকে দেখা যায় কি এক লক্ষ বিশ এই পর্যায়ে ছিল যুদ্ধ গুলো ইসলামের ইতিহাসের যুদ্ধ এই ধরনের বিশাল ব্যবধানের সাথে ছিল এইজন্য জন্য আল্লাহর আলমিন বলে দিয়েছেন যে বাহ্যিক ভাবে অশ্রে সস্ত্রে টেকনোলজিতে বা উপকরণা দিতে সংখ্যায় তোমরা যদি তাদের সমপর্যায়ে না এই জন্য বিচলিত হওয়ার কিছু নেই কারণ তাদেরকে শাস্তি দিবেন কে আল্লাহ হাতটা ব্যবহার করবেন কার তোমার তুমি যেমন আছো তেমনটাই তুমি যদি প্রসারিত করো এর মাধ্যমে আজাবটাকে দিয়ে দিবেন আল্লাহ যুদ্ধ করবে তুমি আজাব দিবেন কে আল্লাহ সুতরাং তোমার কি নাই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 তারা যুদ্ধ না করে দেয় সেই ক্ষেত্রে লাঞ্চিত হয়ে রাজি হলে তখন তাদের সাথে যুদ্ধ কি হতে পারে বন্ধ হতে পারে তাদের উপর তোমার সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলমিন যদি সাহায্য করে তাহলে দুনিয়ার আর কেউ সাহায্য না করলে সমস্যা আছে সমস্যা নাই হ্যাঁ অনেক সময় বাহ্যিক ভাবে দেখা যায় যে মুসলমানদের বাহ্যিক কি হয় পরাজয় হয়ে যায় এটা আল্লাহ রব্বুল আলমিন আসলে দুনিয়াটাকে কি বানাইছেন দারুল আসবাব উপকরণের সাথে সম্পৃক্ত করেছেন এখন যথেষ্ট পরিমাণ উপকরণ যদি না থাকে তাহলে সেই ফলটা কি হয় না এখন যত মুসলমান আছে কাফেররা যদি মুসলমানদের কোন এলাকার মধ্যে আক্রমণ করে দেয় তাহলে সে আক্রমণ প্রতিহত করা এটা পুরা পৃথিবীর সব মুসলমানের ফরজ না যতক্ষণ পর্যন্ত আক্রমণটা প্রতিহত না হবে ততক্ষণ পর্যন্ত এই আক্রমণ প্রতিহতাল সম্পূর্ণ খরচ করা এটা সব মুসলমানের উপর কি খরচ এমন পৃথিবীতে যদি দেড়শো কোটি মুসলমান থেকে থাকে তাহলে মাত্র দেড় হাজার মুসলমান এই ফরজা দেয়ের জন্য কি হয়েছে তাহলে দেড়শো কোটির ভার দেড় হাজারে বহন করতে পারবো বুঝেছি এই জন্য সম্মিলিত অপরাধের ব্যাপক অপরাধের প্রতিবিধান একজনের তোবা দ্বারা কি হয় না একজন।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 এই যে গ্রাস হয়ে যাবে যে কারণ সে আল্লাহ তাল্লার প্রিয় বন্দা মাহাদিয়াল ইসলামের বিরুদ্ধে যুদ্ধের জন্য কি হয়েছিল রওনা হয়েছিল এই সেনাবাহিনী তখন আয়সা রাজি আল্লাহ তালানি জ্ঞে করেছিলেন যে সেনাবাহিনীর মধ্যে তো এমন লোক থাকতে পারে যারা এই মাহাদি আলাহ ইসলামের বিরুদ্ধে যুদ্ধে যায়নি অন্য কারণে কাফেলার সাথে কি হয়েছে তারা সংযুক্ত হয়ে গেছে অথবা তাদেরকে জোর করে কি করা হয়েছে নেওয়া হয়েছে কি বলেছেন যে দুনিয়ার বাহ্যিক শাস্তির মধ্যে সবাই পড়ে যাবে হাসনের মাঠে উঠবে আলানি ইয়াত কি অনুযায়ী নিয়ত অনুযায়ী দুনিয়ার শাস্তি থেকে কি করবে না বাঁচবে না এই জিনিসটা মনে রাখবেন যে অল্প যদি এই ফরজাদের জন্য দাঁড়ায় তাহলে তারা নিজেরা ব্যক্তিগতভাবে ভাবে হবে এবং আল্লাহর কাছে বড় মর্যাদা পাবে সেটা আখেরাতে কিন্তু দুনিয়ার মধ্যে বিজয়টা এই অল্প দিয়ে কি করবে না আসবে না বিজয় আসার জন্য আল্লাহ আসবাব হওয়া আল্লাহ কি করেছেন নিয়ম রেখে দিয়েছেন সেই পরিমাণ আসবাব কি করতে হবে হতে হবে সেই পরিমাণ চেষ্টা হতে হবে বুঝে নাই কিন্তু এখন অন্যরা যায় না কারণে যারা যেতে ইচ্ছুক তারাও পিছায় থাকবে না তাদের জন্য ফরজ কি করা আমার যদি সাধ্য আছে আমি কি করে দাও খরচ করে দেওয়া এরপরে জয় পারা যায় কেউ যদি আল্লাহ রাস্তায় বের হয় এরপরে যদি মৃত্যু এসে যায় তাহলে তোমরা যদি আল্লাহ রাস্তায় নিহত হয়ে যাও অথবা কি করো মৃত্যুবরণ করো এখানে কি বলছে আমি মহা পুরস্কার দিব অর্থাৎ মৃত্যু যদি হয়ে যায় জয় যদি হয় অথবা যদি নিহত হয়ে যায় বুঝাচ্ছে তাহলে আল্লাহর কাছে বড় পুরস্কার সে কি করবে পাবে কারণ সে আল্লাহ রাস্তায় কি করেছে যেটা ফরজ ছিলেন দুনিয়ার মধ্যে জহিরি বিজয় দিয়ে দিয়ে দিবেন অথবা কি করবেন আল্লাহ তাহার ব্যক্তিগত তাকে অবশ্যই আখারাতে পরামর্যাদাশীল করবেন এটাও কি নুসরত বাইরে না আল্লাহ রবিনের নুসরত সেইভাবে কারণ কাফের আল্লাহর শত্রু আর মুমেন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এখন তার কাছে আল্লাহর শত্রু কি ঘৃণার না মোহব্বতের পাত্র। এখন শত্রু যদি কি পায় আল্লাহ শত্রু কি তার জন্য শত্রু না বন্ধু শত্রু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 যদি না থাকে তাহলে সে কিনা মুমিন না এই কাফের লাঞ্চনা দিয়া কাফের এই অপদস্থতা দিয়া মুমেনের মনের খুব কি হবে দূর হবে গোসটা কি হবে দূর হবে প্রতি ইচ্ছা তার অবস্থার প্রতি কি দেন দৃষ্টি দেন তার তো কি করেন কবুল করেন এই যুদ্ধের মাধ্যমে যারা যুদ্ধে যাবে এদের তো বা কবুল হবে অথবা যুদ্ধের মাধ্যমে কাফেররা পরাজিত হবে তখন বাকি কাফেররা বুধোদয় তাদের চেতনা ফিরে আসবে তারা ইসলামকে বোঝার কি করবে চেষ্টা করবে ইসলামের পারবে। আর দলে দলে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে যখন আল্লাহ সাহায্য আসবে বিজয় হবে তো এবং তুমি লোকদেরকে দেখবে দলে দলে আল্লাহর দিনের ভিতরে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 উঠে তখন সে কি করে এটা নিয়ে ভাবা শুরু করে দেয় এই ধর্মের দিকে দাবিতে হয়ে যায় এই ধর্ম গ্রহণ করে নেয় পরে এর পক্ষের যুক্তি এর পক্ষে তার ভালো লাগা এর পক্ষের পক্ষপাতিত্ব তার ভিতরে স্বাভাবিক কি করে চলে আসে ইসলামের জন্য কি হয়ে যায় খাটি হয়ে যায় বুঝে প্রথম শক্তির মাধ্যমে তাকে ওই তার যে একটা গতানুগতিক অবস্থার মধ্যে বাকি থাইকা যাওয়ার যে একটা প্রবণতা ছিল এটাতে কি করে দেওয়া হয় দূর করে দেওয়া হয় প্রত্যেকেই চাই যে গতানুগতিক অবস্থায় আমি যে অবস্থায় জন্মগ্রহণ করছি যে পরিবেশে জন্ম জন্মগ্রহণ করেছি যাদের মধ্যে আমি জন্মগ্রহণ করছি এদের আদর্শ সভ্যতা কৃষ্টি কালচার এইগুলি শুধু বুঝায়া এটা নবীরা কি করে নাই পারেনি আল্লাহ ইসলাম সাড়ে নব্বই সরাইছেন মাত্র আশি পঁচাশি জন হয়েছে নবীর বুঝানির পরেও মাত্র কয়েকজন এরপরে বিভিন্ন এর সময় যাদের উপর কি ছিল না হুকু ছিল না দেখে গেছে আজীবন তারা বুঝাই গেছেন বুঝাই গেছেন কিন্তু আল্লাহ প্রতিষ্ঠিত হয় বিজয়ী হবে তো দূরের কথা মক্কা জমিনের মধ্যেও কি হয় বিজয় হয়নি পরবর্তীতে যখন রসদাম যুদ্ধের পথ কি করেছেন গ্রহণ করেছেন যেটা চিরন্তন পথ এবং চূড়ান্ত পথ কিয়ামত পর্যন্তর জন্য কি যে পথ তখন কি হয়ে গেছে দেখা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 আল্লা রবুল আলমিনের সিফাতির নাম হাকিম হাকিম উল্লেখ করেছেন এর অর্থ যে কিতালটা এটা কি আইনে হেকমত এখন এক ধরনের কি বিভ্রান্ত বের হয়েছে তারা কিতাল পরিহার করাকে কি বলে কি বলে হেকমত বলে এটা আইনে হেকমত হেকমত শব্দের অর্থ কি হেকমত শব্দের অর্থ হইল আল্লাহ হুকুম পালন করার জিল সাথুন জিলসাতুন মাঝদা দিয়া বসার কি বয়ান করছে ঢং করছে হেকমাতুন এই জিল সাথুনের অর্থাৎ হুকুম পালন করার ঢং আল্লাহর হুকুমটা উন্নত পালন করবে যেভাবে সেভাবে সেই भावार से अवस्था ना मिली की जो रसोसल्लाइमर पूरा सुन्नत के बलामत बला कारण बला रसोम सुन्नत रसदमे देखानो पद्धति रबुल आलमी एर हूकुम पालन कर একমাত্র ব্যবস্থা এটা উন্নত ব্যবস্থা না এটা উন্নত ব্যবস্থা যত ব্যবস্থা এই জন্য আল্লাহ পালন করার পদ্ধতির আর বলে আমরা হেকমতের জন্য ছেড়ে দিয়েছি হুকুম ছেড়ে দেওয়ার নাম হেকমত না হুকুম কে সুন্দর আদায় করার নাম হেকমত উন্নত কৌশলে আদায় করার নাম হলো হেকমত কিন্তু এইভাবে দার্জালি শুরু করে দেওয়া হয়েছে হুকুম ছেড়ে দিয়ে দিয়ে বলছে আমরা হেকমতের কারণে ছেড়ে দিয়েছি হেকমত কারণে কি হয় না ছেড়ে দেওয়া হয় না ছেড়ে দেওয়ার অবকাশ সৃষ্টি হয় না দেশ দিয়ে আল্লাহ রবীন্দ্রের আলিম গুণের প্রকাশ করেছেন তাহলে বোঝা গেল যে কিতালে যারা গমন করবে তারা আল্লাহ আল্লাহ রব আলমিনের এলেমের সাথে তাদের আলেম কি হয়েছে মিলেছে কি হয়েছে মিলেছে তারা আল্লাহের প্রকাশ তাদের মধ্যে কি হবে তারাই সত্যিকারা হবে বুঝাচ্ছে আর যারা কিতালের বিরোধিতা করবে ওরা কি হবে না এলিম হবে না এটা শুধু এখানেই না বিভিন্ন আয়াতে আল্লাহ রবীন্দ্র বলে দিয়েছেন যে মঙ্গলদানব্বাল সেখানে আল্লাহ রব আলমিন বলেছে যে আল্লাহ পাক জানেন তোমরা জানো না অর্থাৎ মন্দ জানা এটা লতা আলমন এটা হচ্ছে জাহালত আর কেতালকে কল্যাণ কর জানা এটা হচ্ছে মন্দ জানো এটা যে যে পরিমাণ ভালো আলেম হবে সে সেই পরিমান কেতালকে কি জানবে ভালো জানবে আর যে যে পরিমাণ মন্দ আলেম হবে সে সেই পরিমান কেতালকে কি জানবে মন্দ জানবে কি জানবে মন্দ জানবে এই জন্য দেখেন রিজবানি আলহিম আজনের মধ্যে তারা কি কম ছিলেন পণ্ডিত সম্পন্ন ছিলেন এলিমের খাজানা ভান্ডার ছিলেন কোন এলিমের আসলে বাস্তব অর্থ কি এলিমের বাস্তবর্ত আল্লাহ রব্বুল আলমিনের তাকা বর্তমানে আল্লাহ রবুল আলমিনের কি তাকা আমার আমাদের প্রতি এই বিষয়টার প্রতি কি করলো না রুহবান বলা যাইতে পারে কিন্তু আসলে সে প্রকৃত কিনা আলিম প্রকৃত আলিম হইতে হইলে কিতাব কি কি জানতে হবে ভালো জানতে হবে সৈয়দ কুতুব সহিদ রহিমা এক কথা এক জায়গায় লিখেছেন যে এলিমের জন্য একটা কি প্রয়োজন পরিবেশ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 আর আনন্ সময় ফসল কি হয় না ভালো হয় না ঠিক এলেমের জন্য একটা পরিবেশ প্রয়োজন কি পরিবেশ কিছু পরেছেন কাদের উপর অবতীর্ণ হয়েছে মদিনের জীবনটা রসদ সাহাবাই করমের কি অবস্থায় কেটেছে তিনি বলেছেন যে সাহাবাঈর কোরআন পাঠ হচ্ছে যখন তারা যুদ্ধের মাঠে যখন কিসের মাঠে অথবা যুদ্ধের দিকে তারা গমন করতেছেন অথবা যুদ্ধের থেকে কি করতেছেন ফিরে আসতেছেন অথবা যুদ্ধের কি নিতেছেন প্রস্তুতি নিতেছেন এই অবস্থা মধ্যে তাদের উপর কোরআন নাজল হচ্ছে নাজল হতেছিল আর কোরআন পড়া হচ্ছিল আর তারা কোরআন বুঝতেছিলেন আর এর উপর কি করতেছিলেন এইটা হল এলমের ক্ষেত্রে এলম চর্চার মাদ্রাসা বানাইছেন এলম চর্চার জায়গা বানাইছেন এলেম চর্চার ক্ষেত্র বানাইছেন এই অবস্থা হয়তো যুদ্ধের প্রস্তুতিতে থাকবে নতুবা যুদ্ধে যাইতে থাকবে অথবা যুদ্ধ থেকে ফিরতে থাকবে অথবা যুদ্ধ রত থাকবে এই অবস্থায় আল্লাবা কোরআন নাজল করতে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 কারণের এই চায়ের অবস্থা আর কি অবস্থা ছিল বলেন অন্য কোন অবস্থা কি ছিল না ফিরে রইল রাজু মালি তারা পিছনে থেকে যাওয়ার লোকদের সাথে থেকে যেতে কি হয়েছে সন্তুষ্ট হয়েছে তাদের দিলের মধ্যে যে উপযোগিতা এই জিনিসগুলি তাদের কি আসবে না বুঝে আসবে না আল্লাহর আমি দিলের মধ্যে কি মেরে দেন সিল মেরে দেন যুদ্ধ থেকে কি থাকলে বিরত রা কোন মাল খাওয়া আল্লাহ পিছনে থেকে যেতে তারা রাজি হয়েছে আল্লাহ তাদের দিলের মধ্যে যারা যাদেরকে বড় বড় আলেম পন্ডিত দেশের একে শীর্ষস্থানীয় আলেম মনে করা হয় এ লোকগুলিও খুটি বিষয় নিয়ে দেখা যায় যে অনেক দৌড়ঝাঁপ অনেক ব্যস্ততা অনেক তার চেষ্টা তদ্বির কিন্তু ব্যাপারে ন্যূনতম জ্ঞান তার কি নাই ছোট ছোট মাসালাও তার জানা নাই মোটা মোটা মাসালা তার কি নাই জানা নাই বড় বড় মধ্যে সে পড়ে আছে ইমাম লাগবে না লাগবে না এর জন্য শর্ত কি কি না উদ্ভ উৎ বিভিন্ন জিনিসের পিছনে সে পরে রয়েছে এটার ব্যাপারে পরিষ্কার ভাবে যে কথাগুলি বলে গেছেন সেই জিনিসগুলিও তার জানা নাই পুরানো পরিষ্কার যে কথাটা বলে দেওয়া আছে সেটাও তার জানা নাই এর বিরুদ্ধে কথা বলতেছে এটা হলো আল্লাহ রব আলমিনের সিলমেরা মেরা দেওয়ার কি প্রভাব একাদিসের মধ্যে পরিষ্কার কি বলেছেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তারা কি দেন তারা দিনের সহিপরের অংশই রসম বলতেছেন যে উম্মতের মধ্যে একটা দল কেমত পর্যন্ত হকের জন্য যুদ্ধ করতে থাকবে একই হাদিস মুসলিম শরীফের মধ্যে এই হাদিস এসেছে মহাবিয়ার থেকে বর্ণিত যে যার কল্যাণ চান তাকে দিনের আর উন্মতের মধ্যে একটা দল কেমত পর্যন্ত হকের জন্য কি করতে থাকবে যুদ্ধ করতে থাকবে এই দলটা উন্মতের এই দলটা এরা কি আল্লাহ যাদের ব্যাপারে চান এর বাইরে দিনের সম্পন্ন না সম্পন্ন এই যে দিনের সহিবুল সম্পন্ন ইশারা এই হাদিসের মধ্যে এখানে পাওয়া যাইছে যে কিতালের দলটা দিনের কি ভূ সম্পন্ন সহিবু সম্পন্ন আর এর বিপরীতে এর বিপরীতে যাদের মধ্যে বর্তমানে কিতাল নাই কিতালের প্রেরণাও না। সলিম শরীফের রায়াতামের শাখার উপর কি করবে মৃত্যুবরণ করবে শাখার উপর না আর নিফাক যার ভিতরে থাকবে সে দিনের সহি আলম কি করবে না পাবে না করোনা দিশ মুখস্থ করতে পারে বা আমল করতে পারে দিনের সহিবুজ কি করবে না পাবে না নিফাকের মরজ এমন মরজ যেই মরজ দিলের মধ্যে থাকলে কি বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে আয়াত পড়া হয় কিন্তু যাদের দিলের মধ্যে মরজ আছে মানে এই লোকগুলির ইমান বৃদ্ধি পায় না বরং অপবিত্রতা কি পায় বৃদ্ধি পায় তাহলে কোরআনের দ্বারা উপকৃত হইতে পারে না যে লোকগুলির ভিত্তি কি আছে নিফাক আছে জেহাদ বিরোধিতা আছে কারণ কোরআনের একটা গুণ হলু আল্লাহ তালা এই কোরআনের দ্বারা অনেকে হেদায়ত দান করেন আর অনেকে কি করেন গুমরাহ করেন যারা কিতাল বিরোধী কিন্তু আলেন এই লোকগুলি হল কোরআনের দ্বারা গুমরাহ এর পদ গ্রহণ করিয়া কোরআনের দ্বারা গুমরাহির পথ গ্রহণ করিয়া লোক কোনগুলি যারা কিতালের বিরোধী কিন্তু আলেন সে সাইখল আদিপ সে মুফতি সে পীর সে বুজুর্গ কিন্তু কিতালের কি বিরোধী তাইলে বুঝতে হবে এই লোক কোরআনের দ্বারা গুমরাহির পথ গ্রহণ করিয়া কোরআনের মতো নিয়ামের দ্বারা সে গুমরাহির পথ গ্রহণ এটাকে গুমরাহির কাজে সে ব্যবহার করে । এরই হল এই দিনে দুনিয়ার জন্য বেচা খাওয়াইয়া আলোকগুলি এর হইলো দিন বিক্রিকারী লোকগুলি কারণ দিন বিক্রি করতে হইলে নিজের কাছে কি থাকতে হবে আরে দিনের পুঁজিপাটটা থাকতে হবে এদের হতিবগিরি গুলি হইলো এই পুঁজিটা এই পুঁজিরা বেচা কি করতেছে নাস যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যারা আলেম এদের সাথে থেকে আমি প্রতিজ্ঞা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 কাজ না এটা হেকমত পরিপন্থী কাজ হেমতের কাজ হইলো কিতালের নির্দেশ দিচ্ছেন আর বলতেছেন আমি হাকিম আর হ্যাঁ বলতেছে কিতালের হুকুম এটা হেকমত শূন্য হুকুম চিন্তা করে দেখেন এদের মস্তিষ্ক কি পরিমাণ বিকৃত হয়েছে আপনি যেখানে কিতালের রচনা করবেন যে এরা নসিহত করবে হেকমতের সাথে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করা অর্থ বুঝাইতে চায় যে কিতাল এটা হেকমতের পরিপন্থী একটা কি কাজ যদি কেউ ভাস্তবে এটা মনে করে তার ইমান কোথায় রয়ে গেল তাহলে কাজ কি বলা হয় অস্ত্র দর্শন এটা হেকমত পরিপন্থী কাজ হয়েছে যেটা যে কাজটা যেভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে সেই কাজটা সেইভাবে করা এটাই অস্ত্র ধরাটাই কি ছিল হেকমত ছিল অন্য কোনো ভাবে এই ফলটা কি করবে না হবে না এটা দেখায় দিচ্ছে তোরা যেটা হেকমত বলতেছ রসুল্লাহ ইসলামা তেরো বছর ওইভাবে কাজ করেছেন আল্লাহ দেখা দিয়েছেন সেই সময় কোরআনের এই হেকমত নাজেল করে নাই কেমত পর্যন্ত দলে মানুষ মুসলমান হওয়ার যে হ্যাকমতটা আল্লাহ কি করে তখন রসলাম যে ফল হইতো এই ফলটা কি করে নাই হয় নাই মক্কা শহরের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হয়নি বরং মুসলমানরা মক্কা থাকতে পারেনি পরে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে যে হ্যাকমত সেই হ্যাকমত যখন গ্রহণ করা হয়েছে দলে দলের মানুষ মুসলমান না হয় নাই মুসলমান কি দিন প্রতিষ্ঠা হওয়ার জন্য ফিতনা নির্মূল হওয়ার জন্য নির্মূলের জন্য ফিতনাকে দূর করার জন্য এবং দিন পরিপূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রব্বুল আলমী সরাসরি পরিষ্কার শব্দ বলে দিয়েছেন যে কাতিলু কিতাল করো তাহলে কিতাল ফিতনা নির্মূলের এবং দিন প্রতিষ্ঠার কি এই তারা যে হেকমত গুলি গ্রহণ করেছে এটি শয়তানের হেকমত কির হেকমত শতানের হেকমত আর প্রত্যেকটা কাজের মধ্যে শয়তানের গীতাকে যুক্তি থাকে আর শয়তানে ওহি প্রেরণ করে वही बंधुद शैतानी हेकमत वाला शैतान पाये पाय की करते हेकमत गलि चर्चा करते शैतान कि आ শৈতানি শৈতানি প্ররোচনা মানুষের দিলের ভিতরে কি করে দেয় জাগাইয়া দেয় এই আল্লাহর বিধানের বিরুদ্ধে ওই হেকমত গলিরের সামনে তিল্লা দরাই আপনি তো যুক্তি আছে যুক্তি তো আছে কি নাই কুকুরে খাইলে মোটা হয় না খিঞ্জিরে খাইলে গুদগুত করে না তার শরীরে ফাইখানা খাই দিস তার শরীর কি করে গুদগুদ করে তার মধ্যে ভিটামিন না থাকলে হ্যাঁ কিন্তু সেই ভিটামিন কি মানুষের জন্য সব শৈতানি হেকমতের মধ্যে এক ধরনের যুক্তি আছে সেই যুক্তি মানুষের জন্য সেই যুক্তি মুসলমানের জন্য মুসলমান তো আল্লাহর হেকমত নেবে রসলামের হেকমত হলো